আব্দুর রহমান ইবনু ইয়াজিদ এবং মুজাম্মি ইবনু ইয়াজিদ উভয় বর্ণনা করেন যে খিজামা নামেও এক লোক তার মেয়েকে তার অনুমতি ব্যতীত বিয়ে দেন পরবর্তী অংশ পূর্বোক্ত হাদিসে ন্যায়